সসালামুকুম মরহমত সৌদি রেডিয়ার আয়োজিত আজকে এই ন মুসলিম ইসলামী পরিদার শিক্ষা কোর্ষের সমাপনী পর্বের সম্মানিত সভাপতি সাহেব সম্মানিত ঢাকা থেকে আগত আলোচক বৃন্দ অপস্থিত আমরা সত্যি মোহনাল্লাহ সোফায় না কাতার দরবারে জানাচ্ছি লাখ্রিয়া যে আল্লাহ সফায় একান্ত মেহরবানিতে আমরা দুদিন ধরে বিভিন্ন বিষয় উপর জানার সুযোগ পেয়েছি যে আল্লাহ একটি পরিবেশের ব্যবস্থা করে দিয়েছেন সে আল্লাহ লাখ কুড়ি অথবা মানবতার মুক্তির সর্বকালের সর্বযুগের সেরা মানুষ ঈশ্বর অভিজানি মোহাম্মদ রসুর সামায়িক উপস্থ আল্লাহ তারা মানব গোষ্ঠীর উপর মানব জাতির উপর মানব সম্প্রদায়ের উপর অসংখ্য তিনি আমাদের ব্যবস্থা করে দিয়েছেন আগ্রাস তারা মানুষের জন্য মেলা শক্তি দিয়েছেন চলার ব্যবস্থা করে দিয়েছেন খাতের ব্যবস্থা করে দিয়েছেন সবাই নিয়ামত কিন্তু মানব জাতির উপর মানব গোষ্ঠীর উপর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ইমাম আল্লাহ একত্ববাদের উপর আল্লাহাম অনুপ্রহ করেছেন এই ইমান নামক হেদায়তের মাধ্যমে সম্মানিত উপস্থিতির সেই নিয়ামতের উপর অবিচল থাকার সেই নিয়ামতের উপর টিকে থাকার সেই নিয়ামত আমরা আকৃত হতে পারি এজন্য মেহমানরা আমাদেরকে চমৎকার দিক নির্দেশনা দিয়েছেন ঠিক কিনা আমি নীলফাবারিবাসী হিসাবে আপনাদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সাথে সাথে এটাও অবদান করছি তারা যেন শুধু আজকে নয় এই বছরের প্রোগ্রাম শেষ করা হলো বা শেষ আমরা চাই এই প্রোগ্রাম যেন অব্যাহত থাকে এবং তাদের সাথে আমাদের জন্য একটা সম্পর্ক থাকে এই বিষয়টি আমরা চাই ঠিক না। যা আজকে এই প্রোগ্রাম শেষ হলো বা শেষ বিষয়টা কিমন আর আমরা তাদের কাছে কি এই দাবি করতে পারি না আজকে যা আমরা উপকৃত হয়েছি ভবিষ্যতে এটা যেন আরো ভালোভাবে যেন আমরা উপকৃত হতে পারি এই ব্যবস্থাপনা তারা করবেন রাজিয়াস আপনারা আমি ওনাদের পক্ষ থেকে আপনাদের কাছে দাবি করছি এই প্রোগ্রাম যেন ভবিষ্যতে যেন চালু থাকে ঠিক কিনা আল্লাহ সভান আমাদেরকে তৌফিক দান করুন এবং সাথে সাথে আপনাদের কাছে আমি আবেদন করবো আমিও মদিনা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেছি সত্যিকার অর্থে তৌহিদের ব্যাপারে আমাদের সেই মাপের জ্ঞান নাই সে রেখে আমরা অনেকভাবে বিভিন্নভাবে জড়িয়ে রয়েছি আলহামদুলিল্লাহ মনে হয় আমাদের কাছে সে বিষয়টা অনেক কিছু স্পষ্ট হয়ে গেছে ঠিক কিনা আমি সংক্ষেপে দুই একটি বলতে চাই তাবিজ করার শেরেক কি আমরা সিদ্ধান্ত নেব কোন অবস্থাতে আমরা সেখানে যাব না তিন নম্বর হচ্ছে আমাদের একটা প্রবণতা রয়েছে এই আল্লাহকে পাওয়ার জন্য একটা ভায়া ধরতে হবে ওসিলা ঠিক কিনা এটা যেন রয়েছেন আমরা এই ভাইকে আজকে থেকে কাটা করে দেব। রাজি আসেন আল্লাহ সুভানা আমাদের সাথে ওফিক দান করুন আমি এ পর্যায়ে আপনাদের সামনে হেদায়কে বক্তব্য নিয়ে আসছেন আপনাদেরকে বয়সে অনেক বড় হলেও কিন্তু চমৎকার কথা বলছেন তাই না এই যে শাহেদ মনে হচ্ছে যেন কি রসালোভাবে আমাদেরকে কথাগুলো শোনাচ্ছেন আমি বিশেষ করে ওনাকে দাবি করব ভবিষ্যতে উনি আসেন ঠিক না এখন আপনাদের সামনে তিনি হেদাইতে বক্তব্য নিয়ে আসছেন শয়েখ হাফেজ মাহমুদুল হাসান আল মাদানি আমি তাকে বক্তব্য দেওয়ার জন্য হেদাইতে বক্তব্য দেওয়ার জন্য বিনতি অনুরোধ করছি السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد يقول الله سبحانه وتعالى واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون দুই দিনব্যাপী আমার ভাই বোনদেরকে নিয়ে এই প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে আমাদের সম্মানিত সভাপতি আজাদ ওলামাই কেরাম যারা কষ্ট করে এখানে বক্তব্য রাখার জন্য এসেছেন এবং আমার সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধে ভাই বোনেরা লম্বা কথা নয় কথা তো দুই দিন ধরে শুনতে শুনতে এখন আর হয়তো ধৈর্য নাই এখন শুধু এতটুকু বলবো। কোরানে করিমের সর্বশেষ আয়াতে আল্লাহ রব্বুল আলমীম যে কথা বলেছেন কোরআানে করিমের সর্বশেষ আয়াতে আল্লাহ রব্বুল আলমী যে কথা বলেছেন আমি শুধু এই আয়াতটুকুনের তর্জমা অনুবাদ আপনাদের শোনাচ্ছি মহান আল্লাহব্বুল আলমিন বলেন অত্থ তোমরা সেই দিনকে ভয় কর তোর যাও নফি ল তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে না হবে কি হবে নাফ সিং অতফল প্রতিটি নফকে প্রতিটি মানুষকে সে যা কামাই করেছে সে যা আমল করেছে সেটা তাকে পুরা পুরি দেওয়া হবে অহোম লাইতলা মন এবং তাদের প্রতি বিন্দু মাত্র জলুম করা হবে না তাহলে বোঝা গেল আমরা যে যা করবো ডেফিনেটলি সেদিন পাব এখন এটা তো সোজা কথা ভালো করলে ভালো মন্দ করলে মন্দ এই যে আমার শ্রদ্ধেয় ভাইয়ারা এত সুন্দর করে করে বক্তব্য রেখেছেন সব কিছুর পিছনে মূল উদ্দেশ্য হল যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা যেন তার নির্দেশ মোকাবে জীবন পরিচালনা করি কারণ তার কাছ থেকে আসছি নিশ্চিতভাবে তার কাছে চলে যায় সুতরাং আমাদের প্রত্যেকের গরজে নিজের প্রয়োজনে আমরা পড়তে চাইব সহি কথাগুলো ওলামাইকারের মুখে জানতে চাইব এবং যা যা লেখা হয়েছে এগুলো আমরা নিজেরা পড়ার চেষ্টা করব আমার তো মনে হয় বাংলা পড়তে পারে না এমন তো মনে হয় একজন এখানে পাওয়া যাবে না সবাই মোটামুটি পড়তে পারে অল্প কি বলেন সবাই পারে তাহলে একটা একটা হাদিস একটা কোরআনের আয়াত আহা কোরআনের আয়াত মানে কি আমার রব যিনি আমাকে সৃষ্টি করেছেন তার কথা হ্যাঁ আর হাদিস মানে কি যিনি নিজের মন কিছু বলেন না অমায়ক আনিল হাওয়া ইনহুয়া ইল্লা তিনি মন কিছু বলেন না যা বলেন তার নিকটে যেটা ওই হিসাবে প্রারণ করা হয় তিনি শুধু সেটা বলেন তার মানে মোহাম্মদ রাসেল বাকি থাকলো কোরআন আয়াত বলে তো আর বলে না রাওয়া হু ফোলার রাওয়া হু ফোলার রাওয়া হু ফোলার কারণ এটা তো একেবারে সবসময় অকেট্ট কিন্তু হাদিসের ব্যাপারে যেহেতু কিছু দুষ্ট লোকে হাদিসের মধ্যে কিছু ইয়ে করেছে হ্যাঁ এখানে এজন্য জন্য শুনেন হাদিসের কত যে আছে রে মোতাওয়ার থেকে শুরু হয়ে মোতাওয়াতের মসুর আজিজ গরিব দরিব হাজান হাজান লেজাতি হাসান লেগাইসি মোরসাল মোদাল্লাস মনকা জরিব মৌজু এইভাবে কত যে হাদিসের ক্লাস আছে কি আছে না নাই তো কাজী আমি আপনাদেরকে একটা কথা বলে শেষ করি হেদায়তী বাসন কেছে তো কেছে হেদায়তী বাসন হেদায়তী বাসন বেশি লম্ব হলে আমার মজা থাকে না শুধু এতটুকু বলি এই জিনিসকে আমরা সাধারণত ভাগ করি এটা আমার ভাগ গুড বেটার বেস ব্যাড যেটা ব্যাড এটা তো আর বলার অপেক্ষা রাখে না প্রথম চান্সে লাগতি মারি ফেলায় দেবো নাকি ফকেটে বলিবেন गुड बेटार बेस्ट अच्छा देखी हमार प्रिय भाई बन के जिज्ञासा कर ले उत्तर दें जदि आपनारामने एक भलोटाधिकतर भलो आ सबचे भालो एट डिग्री नाजे तीनटा गुड बेटार बेस्ट भालो अदिकतर भलो सबचे भलो আপনাদের সামনে যদি বলা হয় এই তিনটার মধ্যে তুমি স্বাধীন এই তুমি স্বাধীন তোমার ইচ্ছা তুমি যেটা গ্রহণ করতে চাও সেটা তুমি গ্রহণ করতে পারি কোনো বাধা নাই তো আমি তাহলে জিজ্ঞাসা করি আজকে যাদেরকে দুই দিন পরে আমরা গায়ের ঘাম ধরাইয়ে গায়ের ঘাম ঝরাইয়ে কারেন্ট না কারেন্ট পরেও আমরা কিন্তু আমাদের কাম চালাই গেছি আমি জিজ্ঞাসা করি আমার এ সকল ভাই সামনে যদি এই অফার দেয়া হয় যে গুডও আছে বেটারও আছে বেস্ট আছে তুমি কোনটা গ্রহণ করবে আপনারা কোনটা গ্রহণ করবেন দেখছেন দেখছেন অল আর ইন্টেলিজেন্ট সবাই বুদ্ধিমান আমি বলি নাই আল্লাহ বলছি কোরআন একাডেমির মধ্যে শোনেন তেইশ পারায় ১৯ নম্বর খ্রিস্টায় আল্লাহ কি বলে সবাশের আমার ও সকল বান্দাদেরকে সুসংবাদ শোনাই দিন আল্লাহ যারা নাকি মনের কান দিয়ে কথা শুনে কথা তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুম থেকে উঠা পর্যন্ত ঘুমানো আগ পর্যন্ত শুধু প্যাটপা এক প্যাটপা এক কত কথা শুনতে হয় কথা ঠিক না বে ঠিক তো আপনি কিন্তু মনের কান দিয়ে শুনতে হইব কি খুঁজে আছে তো আল্লাহ বলে আমার ও সকল বান্দাদেরকে আপনি সুসংবাদ শুনাই দিন যারা মনের কান দিয়ে কথা শুনে ফায়ัตতাবুনা আহসানহু ওয়া তুফাওর এই শোনা কথার মধ্যে যেটা বেস্ট এটাকে অনুসরণ করে উলাইকা লযীনা হাদাহুমুল্লাহ কয় যে তারাই হলো ওরা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়েছেন আওলাইকা তাহলে একেবারে মনটা এবং এরাই হলো সঠিক পথ প্রাপ্ত তাহলে এই গুড বেটার বেস্টের মধ্যে আমি যদি বেস্টকে গ্রহণ করি তো আল্লাহ বলছেন এটা সালাক এটা হেদায়ত প্রাপ্ত আপনারা কি সালাক এবং হেদায়ত প্রাপ্ত জবাব দিয়ে দিয়েছেন এই আমি বলছি অল আর ভেরি ইন্টেলিজেন্ট ভেরি ফ্লেভার তাহলে এখন আসেন হাদিসের কথা কোরআন শরীফের মধ্যে কি এরকম বাসাই করার কোন সুযোগ আসেনি কোরআন শরীফের আয়াতের ক্ষেত্রে কি এমন বাসাই করার সুযোগ আসেনি সেটা একবারে হান্ড্রেড হান্ড্রেড ফুল সব হল কি কোরআন শরীফ এখন হাদিসের মধ্যে ওই যে আমি কতগুলো নাম বললাম আর কত নাম রয়ে গেছে এগুলোর মধ্যে সবচেয়ে যেটা আপনার সামনে যদি একটা হাদিস আসে এটা একবারে মোতওয়ের একটা নাস্তার ক্ষেত্রে আর একটা আসছে আজিজ বা মসুদ আর একটা মনে করেন না আজি এই তিনটার মধ্যেও তো বেশ হইল মোতাবাতের নাকি তাহলে আপনাকে মোতাবাতটাকে তো গ্রহণ করতে হবে না এইভাবে হারুম মাজার রান আপনি ওইভাবে খেতে থাকবেন যেটা সবচেয়ে বেশ যেটা সবচেয়ে বেশ আবার বলি যেটা সবচেয়ে বেশ এটাকে আমরা গ্রহণ করব এই ব্যাপারে আমরা কি রাজি আছি নাকি বলবেন না এখানে আমার হুজুরে অথবা আমার ফিশাবে যেটা গ্রহণ করছে আমি কি এত বুঝি নিশ্চয় আমার হুজুরে কোনটা বুঝছে কে জানে কাজে আমি সেটা গ্রহণ করব করবো নহর রসুলের সে আল্লাহর রসুলের কথার সে অন্যদের কথাকেই উত্তম হতে পারে যদি রসুলের যদি বেস্ট ইয়ে হয় সাহি সনদে যদি আমাদের কাছে প্রমাণিত হয় তাহলে আর কোনো কথা নাই আমার দিকে তাকান চক্ষু বন্ধ করে শিরোচার্য করে নেব রাজি আসেননি সবাই তাহলে আমার মানে এটার কিনা কি প্রোগ্রাম রয়েছে এটা কি আমার হেদাইতি কথা নয় মানে পরামর্শ কথা হল এইটা যে সর্বক্ষেত্রে বিশুদ্ধটাকে যদি আমরা গ্রহণ করি पद अल्प अमल करब कब बे पेड़ दिखे जाब और आंदा तंदा शुद्ध गूता मारो काम আর লাইন মতো ঠিক মতো মারবাস ঠিক এরকম হবে সরি হাদিস মোতাবেক আমল করব আর আরামসে আমার আমল নামা সমৃদ্ধ হবে আর বাতেল ফালতু দড়িফ মৌজু হাবিজাবি এগুলো আমুল করবো সারাদিন মেহনত করবো কোনো কাম হবে না তো আল্লাহ নিজে বলছে কয়ে এরকম বহুত আছে তারা আমল করছে মনে করছে আই এম ভেরি আমি খুব অথচ আল্লাহ বলেছে হাবা মনসুরা অথবা আল্লাহন আই ফিল ফির হাই হাজির দুনিয়া হুম ইয়াস আম না উলাইকাল কি জানি আছে না সেটা বলছে হাবাম মানুষেরা ওই দিচ্ছিত সুতরাং প্রথমে আমি আপনাদের সকলকে আমাদের মানে আমাদের আমির আমিরুল কাফেলা সাহ উনি সহ সবার পক্ষ থেকে আন্তরিক মবারকবাদ জানাই আর সর্বশেষ কথা হল আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে সবাই বলে আমি সবাইকে যেন ফি মুস্তাখার রাহমাতিহি ফি জান্নাতিহি তান রাহমতের একবারে শেষ স্থান দি রাহমতের যে জান্নাত এই জান্নাত আল্লাহ আমাদের সবাইকে একত্রিত করে দেন আমিন ওয়াস্তে দাওনা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه اما بعد اعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحیم প্রশংসা যিনি মহিয়ান ওরিয়ান যার বিশেষ অনুকম পায় আমরা এই ধরনের দিনই এক প্রোগ্রামের শেষ প্রান্তে উপনীত হতে সক্ষম হয়েছি তাই শুরুতে তার শকর আদা করছে আলহামদুলিল্লাহ সালাত সালাম বর্ষিত হোক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে অতপর আবারও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ভাই পরিচালক অন্যান্য মেহমানের কেরাম এবং সম্মুখপানীয় উপবিষ্ট দিনদার ইমানদার মুসলিম ও ভাই বোনদের সংক্ষিপ্ত একটু সময়ে কথা তাই ভূমিকাতে কথা বলে ওই দু এক মিনিট শেষ করতে যাচ্ছি না আমি আনুলিকারিম থেকে একটু অংশ উল্লেখ করেছি আল্লাহ হায়দলা বলছেন তোমরা আমার বিধান পালনের মাধ্যমে আমাকে স্মরণ করো তাহলে প্রতিদান দেওয়ার মাধ্যমে তোমাদের বিভিন্ন সময়ে সহযোগিতার মাধ্যমে আমি তোমাদেরকে স্মরণ করব সরুলি অয়লা এবং তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো তোমরা কৃতজ্ঞতা করিও না সম্মানিত উপস্থিতি আজকে আমরা যারা এখানে একত্রিত হয়েছি ইসলামের সুশীতল ছায়ায় স্থান পেয়েছে নিঃসন্দেহে আল্লাহ সুবহান আলা এটা বড় এক মেহেরবানি ও অনুগ্রহ তাই না কে বলেন তাই না আল্লাহ রব্বুল হা আমাদের উপর বড় দয়া করেই ইসলামে আমাদের নিয়ে এসেছেন কারণ এর আগে আমাদের সম্মানিত সভাপতি সাহেব বলেছেন পরকালের তুলনায় দুনিয়া এক মিনিটও না এটার উল্লেখযোগ্য কোনো সময়েই না এক মিনিট বা এক সেকেন্ড এমনটা না কেউ যদি সারা জীবন এই দুনিয়াতে আনন্দ ও বিনোদনে হাবুডুবু খায় এরপরে পরকালীন জীবন শুধু শাস্তি আর শাস্তি জাহান নামের মাঝে শুধু জলেপুরে ছাড়খার হয় তাহলে এই দুনিয়ার জীবনের সুখ ও শান্তিতে কোন লাভ হবে না আর পক্ষান্তরে আমার এক নতুন মুসলিম বোন বলছিলেন তাহলে কি হল আসলে তিনি ক্ষোভের কারণে বলছেন স্বাভাবিকভাবে মুসলমান হিসেবে যারা আশেপাশে থাকবেন সহযোগিতার হাত বাড়াতে হবে এটাই হল ইমানি দায়িত্ব কিন্তু এরপরেও শয়তান হয়তো ওয়াস পশা দিতে চাইবে যে কি করলাম আমি মুসলমান হয় কেউ তার সহযোগিতা করছে না না এমনটা কিন্তু শয়তানকে কখনো সুযোগে দেওয়া যাবে না আমি ইসলাম গ্রহণ করেছি পরকালের অভুরন্ত সুখ ও শান্তি অর্জনের জন্যে সেই দিনের সুখ শান্তি আমার মূল টার্গেট দুনিয়াতে কিছু দুঃখ কষ্ট হবেই শুনছিলেন সম্মানিত আমাদের এক মেহবান যখন সাবাত বা ইস্তেকামাতের উপর আলোচনা করছিলেন কিভাবে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন দুনিয়ার শত রকমের রং বেরঙ্গের জ্বালা যন্ত্রণা সব কিছুকে মাথা পেতে গ্রহণ করে নিয়েছেন শুধু তাকিয়ে আছেন পরকালের সেই অনন্তকালের জান্নাতের সুখের দিকে আমরা এমনটাই করব। আমি যেটা বলতে চাচ্ছি এখন আল্লাহ আমাদের দিনের মাঝে নিয়ে এসেছেন এটা আল্লাহর মেহেরবানি কিনা এটা শকরিয়া আমাদের করতে হবে এটার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আমাদেরকে না করা যাবে না আল্লাহর শকর আদা করতে হবে মুখে প্রশংসা করতে হবে আল্লাহর দিনের বাস্তবায়ন আমাদের জীবনে ঘটাতে হবে সাথে সাথে অন্যান্য যে সমস্ত ভাইরা আরো আছে যারা এখনো ইসলামের ছায়া আসার সুযোগ পাননি তাদেরকেও এদিকে অগ্রসর করানোর চেষ্টা করে আমরা আল্লাহর শকর আদায় করব নাকি এমন বলবেন যে আমরা নিজেরা বাচ্চি আর কারো দরকার নেই এমন কার পণ্যটা আমরা করব না কারণ আল্লাহর এত ছট না যে আমরা ঢুকলে জায়গা শেষ আরো বেশি যদি আসে আমরা বাইরে পড়ে যাবো এমনকি না তাই আমরা সবাই চেষ্টা করব আরো আমরা একজন ইসলাম গ্রহণ করেছি আশেপাশে যারা ছিল আমাদের অন্যান্য ভাইয়েরা আরো জনকে যেন নিয়ে আসতে পারি যদি আপনি আর একজনকে আপনার মাধ্যমে আপনার ওসিলাতে কেউ ইসলামে আসে ও সারা জেন্দেগি যত সত আমল করবে ওর সম সব এমনি এমনি আপনার প্লাস যোগ হয়ে যাবে এই বিরাট সুযোগ সুযোগটা যেন এমনি এমনি আমরা হাত না করি তাই আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি যারা আমরা এখানে এসেছি আজ থেকে সবাই টার্গেট করবো আমরা পরিকল্পনা তৈরি করব আগামী ছয় মাসে এক একজন আর অন্য আরেকজনের পিছনে লেগে থাকবো বিভিন্নভাবে ইসলামের সুহান আদর্শ আখলাখ বা এইগুলো আলোচনা হয়েছে বিভিন্ন কিছুতে আমরা হাতিয়ার হিসেবে গ্রহণ করব। বলছিলেন আব্দুল মালিক ভাই ইসলামের বাস্তবতা যদি আমাদের মাঝে থাকে দাওয়াত না দিলেও লোকেরা মুসলমান হয়ে যাবে আমাদের মুদিনা বিশ্ববিদ্যালয়ে এক ওস্তাদ বলতেন যে হাজার দিন আজিম এটা একটা মহান দিন মহান মুসলমানেরা যদি ইসলাম পালন করে তাহলে এমনি এমনি অন্যরা মুসলমান হয়ে যাবে আমরা ইসলাম থেকে অনেক দূরে সরে আছি তাই আমরা উত্তম চরিত্রের মাধ্যমে দুখে সুখে বিভিন্ন সময় একটু অংশগ্রহণ করে তাদের সাহায্য সহযোগিতা এগিয়ে গিয়ে এবং সে সময়ে সরাসরি দাওয়াত দিয়ে ইসলামে অন্যদেরকেও নিয়ে আসার জন্য চেষ্টা করব আল্লাহর কাছে সব শেষে এ দোয়া করে এ কামনা করে শেষ করছি হে আল্লাহ আজকে যেমন তোমার কিছু বান্দার সঙ্গে আমাদের সবাইকে একত্রিত করেছ আল্লাহ এইভাবে আমাদের সবাইকে তুমি জান্ন্রিতামালাই হস্তকিম কামা অমৃত অমেনতা আজকের এই মহাতীয় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ড মোহাম্মদ সাহিফুল্লাহ সাহেব এবং উপস্থিত লমায়ক রাম এবং উপস্থিত ন মুসলিম এবং ভাই এবং বোনেরা প্রত্যেকের প্রতি আমার কৃতজ্ঞতা তার আগে আমি আল্লাহ সুক্রিয়া আদায় করতেছি আল্লাহ তালার প্রতি অনেক প্রশংসা সাথে সাথে ওনারও প্রশংসা করছি এবং ওনারও সুক্রিয়া আদায় করছি আমি যে যিনি আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন আমি আসলে এখানে আসার কথা নয় আমি এখানে আসার সুযোগ পেয়েছি শুধু একটি আকৃতি প্রকাশ করছিলাম যে আমি কিছু শিখতে চাই আমি নিজে একজন শিক্ষার্থী হিসাবে এখানে আসলে আসছি কথা বলার জন্য আসিনি আলহামদুলিল্লাহ আমি অনেক শিখলাম অনেক জানলাম তার মধ্যে আমি আমার কথা যেহেতু অনেক সময় খুব কম দেওয়া হয়েছে আমি অল্প কথাই বলবো বেশি না যে একটি গাছ লাগাইলে স্বাভাবিক তাকে শুধু লাগানোই গাছ লাগানোর উদ্দেশ্যে অনেক ফল ধরবে কত কিছু ধরবে কিন্তু এ থেকে লাগানোর দ্বারাই শুধু কিন্তু দায়িত্ব শেষ হয়ে যায় না তাকে টিকিয়ে রাখার জন্য অনেক কিছু করতে হয় টিকিয়ে রাখা হইলে বড় কথা বড় হওয়া পর্যন্ত পরিচর্যা করতে হবে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আসে কখনো ঝড়ো হাওয়া আসে কখনো তুফান আসবে কখনো বাচ্চা গাছ ছাড়া অথবা গরু ছাগল সব নষ্ট করে দিতে পারে সেই জন্য বাউন্ডারি দিতে হয় একটু লাঠি দিয়ে দাঁড় করে রাখতে হয় কখনো পানি দিতে হয় বিভিন্ন পরিচর্যা করতে হয় ঠিক এভাবে ইসলামে প্রবেশ করার পর ইমানকে টিকিয়ে রাখা হইলেও বড় কথা ইমানকে টিকিয়ে রাখতে হলে তার আশপাশ আরো কিছু পরিচর্যা করতে হয় যেগুলিকে আমরা আলোচনা করলাম আগে গতকাল যেসব বিভিন্নভাবে আপনার জানছেন যে সালাদ সিয়াম জাকাত ইত্যাদি ইত্যাদি আরো কিছু আছে আদা বাপলা এই কিছু হচ্ছে এদেরকে টিকিয়ে রাখার মাধ্যম পরিচর্যা করতে হবে এগুলো দিয়ে তো আল্লাহ ফাকসু ভানুয়া তে আলা আমাদেরকে ইমান আনার পর এখন যাতে নাকি আমরা বিভ্রান্ত না হই এবং বক্র পথে পর না চলি সঠিক পথে থাকার জন্য আল্লাহফাক যেন তফিক দান করুন এবং নিজেরা সচেষ্ট থাকি সেই জন্য আমরা আল্লাহ ফাঁকাকে তভিক মানব এবং চেষ্টাও করব। সাথে সাথে এটুকু আমরা সান্ত্বনা লাভ করবো মানুষের মনে মানুষের জীবনে চলতে গিয়ে অনেক দুঃখ কষ্ট আসবেই আল্লাহ ফাঁকের এটা ওয়াদাও বিষে মিনাল অন্যপশ্চিমালি এখানে মানুষ দুঃখ কষ্ট ভোগ করার জন্য ভোগ করার বিভিন্ন পদ্ধতি আল্লাহ উল্লেখ করছেন আমি তোমাদেরকে পরীক্ষা করবো পরীক্ষাকে ক্ষুদা দিয়ে দারিদ্রতা দিয়ে এবং মানব সম্পদকে হরণ করে দিয়ে অথবা কারো মৃত্যু দিয়ে বিভিন্নভাবে অথবা রোগ শোগ ইত্যাদি দিয়ে পরীক্ষা নিরীক্ষা করবো পরীক্ষা ছাড়ার কোন মানুষ কোন ইমানদার তার ইমানকে ঠিক পারবে না আল্লাহ ভাই বলছেন হাসিবান্ন যে তারা ইমান আনবে এ কথা বলে চুপচাপ থাকবে কারণ পরীক্ষায় নেওয়া হবে না এটা মানুষ মনে করে না কখনো না কারো পরীক্ষা নেওয়া হবেই এই পরীক্ষাগুলো হচ্ছে বিভিন্ন ধরনের যে কষ্ট কষ্ট ভোগ করতে হবে রোগ শোক হবে কখনো দুঃখ দিবে কখনো খোঁচানো কথা বলবে কখনো ডিপকারি করবে ব্যঙ্গ করবে এই সব কিছু মেনে নেয়ার মানসিকতা রেখেই ইমানকে ঠিক রাখতে হবে আমি আমার কথা দীর্ঘায়িত না করে আমি একথা শেষ করছি যে ধন্যবাদ প্রত্যেকে এবং আন্তরিকভাবে আপনাদেরকে মারকবার যারা কষ্ট করে শুনলেন এবং যারা কষ্ট কষ্ট করছেন অল্লাহবাকে আপনাদের যার যা যা দিবেন যে যিনি ভদ্র মহিলা যিনি কষ্ট পাইলেন যে এরা আমাদেরই দুর্বলতা যে আমরা মুসলমানরা ইমান আমরা ঠিক মতো আমল করি না যা দায়িত্ব তা পালন করি না এজন্য সামাজিক দায়িত্ব বোধ আমাদের অনুমধ্যে নাই বলেই আজকে উনি ঘোষণা প্রকাশ করছেন তাহবা সবাইকে আমাদের সামাজিক দায়িত্ব এবং ইমানি দায়িত্ব পালন করা তহিদান করুন সম্মানিত উপস্থিতি আজকের এই সমাপনী অনুষ্ঠানে সময় স্বল্প কথা অনেক হয়েছে এখন এই কথাগুলি আমরা যা জেনেছি যা বুঝেছি যা ধারণ করেছি তা বাস্তবে পরিণত করতে হবে এইটি হল বিষয় আর বিশেষ করে আমাদের সম্মানিত এক বোনের কথা শুনে আসলেই আমরা ব্যথিত হয়েছি সবাইকে ব্যথা লেগেছে তো সবাই যে কথা বলছেন আমি সেই কথাই বলি যে এখানে দুনিয়া হল পরীক্ষার জায়গা সেজন্য মকমেন বলা হয়েছে যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ আমাদের প্রিয় নবী নবী মোহাম্মদ রসুল্লাহ তার স্ত্রী প্রিয়তমা স্ত্রী মা এসা বলেন যে নবীর পরিবারে মাসের পর মাস গিয়েছে লা পানি আর খেজুর ছাড়া কিছু নেই তাহলে দেখুন এবং আমাদের নবীজি বলেছেন যার ইমাম যত বেশি তাকে আল্লাহ রব্বল আলম তত বেশি পরীক্ষা করবে তাহলে কষ্ট পাওয়া এই দুনিয়াতে এটা ভালো লক্ষণ আর বেশি সুখ সুখ পাওয়া এটা একটা খারাপ লক্ষণ এর জন্য ইমামকে মজবুত করাই হল মুসলমানের কাম ইমানদারের কাম সেজন্য আমাদের প্রিয় নবী বলেছেন না ইয়েদুল অলিয়া খাইরুম মেনাল ইয়েদের সোফলা দাতা হাত গৃহীতা হাতের চেয়ে উত্তম তাহলে আমি যদি দিতে পারি সেটাই আমার জন্য কল্যাণকর যেটা আমাদের মাননীয় সভাপতি সাহেব বলেছেন উনি সময় স্বল্পতার কারণে বিস্তারিত বলতে পারেননি ইসলাম ভিক্ষাবৃত্তিকে চরম ঘিন্ন কর চরম ঘিন্ন করে এর আমাদের নবিজি বলেছেন দাতাহাত আমি দেব ফল্প হলো দেব এজন্য আমাদের নবিজি বলেছেন সাবাকা দেড়হামন নিয়াতা আলফে এক টাকা লক্ষ টাকা কে ছাড়িয়ে গিয়েছে সাহাবাহিকেরা বুঝতে পারলেন না কেমন করে এক টাকার মান লাখ টাকার চেয়ে বেশি হয় তখন একজন মানুষের দুটি টাকা দুই টাকার মতো থেকে এক টাকা দান করে দিল আর একজন কোটি কোটি বিলিয়ন টাকার মালিক তার মধ্যে থেকে এক লক্ষ টাকা দান করলো কার দান বড় হল এক টাকা মান বেশি এজন্য আমাদেরকে ইমান মজবুত করতে হবে এবং প্রত্যেককে নিজের অবস্থান থেকে যদি আমরা আমাদের ইমানি দায়িত্ব পালন করতে পারি তাহলে আমাদের সমাজ সুন্দর হবে ভালো হবে ইনশাআল্লাহ আর এজন্য অনেক ভাই আমাদেরকে বলেন যে আসলে মুসলমান আল্লাহ রাবুল্লাহ আলমেন কোরআনে কারিমে বলেছেন নাস। নাস। যে কথাটা বারবার অনেক ভাই বুঝেতেছে আমরা যদি সত্যিকারে ইমানদার হতাম সত্যিকারে মুসলমান হতাম গোটা দুনিয়া ইসলামের দিকে দলে দলে দীক্ষিত হত কিন্তু কষ্টকর হলেও সত্য দুঃখজনক হলেও সত্য আমরা সত্যিকার মুসলমান হতে পারি নাই কথা কি ঠিক কেউ কেউ অনেক ভাই যারা ইসলামকে ঘিন না করেন তারা বলে থাকেন ইসলামে জঙ্গল বানানোর আর দরকার নেই তাহলে মুসলিম জাতি এক জঙ্গল এর মধ্যে আরো জঙ্গল যদি মানে আসল মঙ্গল না হয় জঙ্গল যদি হয় এটার কোনো প্রয়োজন হয় না এজন্য আমি আন্তরিকভাবে নিজের জন্য এবং সব মুসলমান ভাইয়ের জন্য দোয়া করে আমরা যেন ইসলামের জন্য সম্পদ হতে পারি ইসলামের সম্বাদ কখন হব যখন আমি ইমানে সমৃদ্ধ তো আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে কবুল করুন সত্যিকার আমাদের জীবন যৌবন যেন সেই জান্নাত লাভের জন্য হয় এইটি আমরা আন্তরিকভাবে কামনা করি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে কবুল করুন আল্লাহ আমি আসসালামু আলাইকুম আরহমতুল্লাহি আসসালাম সর্বপ্রথম সেই মহান করোনামায় আল্লাহ সার্বিক প্রশংসা ও মহানবীর সাল্লাহ সালামের ওপর দরুদ সালাম সাথে সাথে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে দুটি আয়াতকে আমাদের নিজেদের উপদেশের জন্য স্মরণ করছি আল্লাহ রব আলমিন নিজেই বলছেন মাইয়াক্লা আল্লাহ বলছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার যে কোনো মুসিবতের যে কোনো অবস্থাতেই তার রাস্তা বের করে দেন এবং এমন ভাবে রেজেক্ট দেন যে সে কল্পনাই করতে পারে না এটা আল্লাহ রবুল আলামিনের বাণী আর দ্বিতীয় বাণীটা হচ্ছে ওলািন ও মানুষ তোমরা হিনমন্যতায় ভোগ না তোমরা চিন্তিত হয়েও না তোমরাই বিজয়ী জাতি যদি তোমরা মমেন হও আসলে ইমান নিয়ে যদি আমরা কবরে যেতে পারি ইমান নিয়ে যদি বেঁচে থাকতে পারি তাহলে আমরাই বিজয়ী জাতি আমরা আখেরাতের সফলতাই আমাদের প্রধান কাম্য এজন্য ভাই আসলে আজকে সংক্ষিপ্ত সময় সময় আসলে আমাদের হাতেই নেই তো এখানে আমি এই দুটো আয়াতকে স্মরণ করি প্রত্যেককে নিজের নফসের জন্য এই কথাই বলছি যেন আমরা সদা সর্বদা দুটো আয়াতের স্মরণ আমরা করি আমাদের জীবন পরিচালনা করি সাথে সাথে ওই একটা ছোট্ট একটা নবমুসলিমের ঘটনা বলি যেটা হচ্ছে আব্দুল আল খাতের সৌদি তিনি লন্ডনে লেখাপড়া করেছেন এবং চাকরিও করেছেন তার অভিজ্ঞতা থেকে একজন নবমুসলিম মুসলমান হয়েছেন কিন্তু ওই মুহূর্তে তার একান্ত চাকরি খুবই জরুরি কারণ খুবই পরিস্থিতি ভয়াবহ চাকরি নাকলই হবে না এক হোটেলে গিয়েছে যাওয়ার পরে তিনি ওখানে বিজ্ঞাপন দেখে গিয়েছেন তো সেখানে হোটেল মালিকের বলতেছে আমরা পরে জানাবো তবে আজকে আসো একটু খানা খেয়ে নাও খানার মধ্যে দিয়ে একটু মদ দিয়েছে মদ দিয়েছে তো বলতেছে যে না এখন চিন্তা করতেছে এই মুহূর্তে চাকরির দরকার আর মদ তো এটা হালাল নয় এটা হারাম আল্লাহ নিষেধ করেছেন আমি কি করব। তো তখন মনে করছে না আমি আল্লাহকে ভয় করে আমি মদ খাবো না খেতে আমি মদ খাবো না এটা আমি মুসলিম এই পরিচয় দেওয়ার সাথে সাথে বলতেছে আজ থেকে তুমি এই কাজে জয়েন করে দাও সুবাহান্লাহ কেন আপনি বললেন যে কয়েকদিন পরে কয়া আমরা চাচ্ছি যে এখানকার মানুষেরা মত খেয়ে রাত্রি যাপন করে ঠিক টাইমে অফিসে আসতে পারে না ঠিক টাইমে তার ডিউটি পালন করতে পারে না তুমি যেহেতু মুসলিম তুমি যেহেতু মত পান করবে না অতএব তোমাকে এখন থেকে নিয়োগ দেওয়া হল সুহানুল্লাহ সুহান এই জন্য ভাই আমরা প্রতিটা মুহূর্তে যেন আল্লাহকে ভয় করে চলি আল্লাহ আমাদের ব্যবস্থা করে দেবেন আল্লাহ আলমিন আলহামদুলিল্লাহ আলোচনা তো অনেক হয়েছে আর আপনাদেরকে আমরা বিরক্ত করব না অনেক দীর্ঘ সময় আপনাদেরকে আমরা বিরক্ত করেছি অনেক কথা বলেছি যেই কথাগুলো হয়েছে আসলে এগুলো আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা বলার চেষ্টা করেছি এবং একবারে শেষ লগ্নে সেটাও বলতে চাই আসলে আল্লাহ হব্বুর আলমিন আমাদের সফলতা তখনই দেবেন যখন আমরা জাহার্নামের আগুন থেকে নিজেদেরকে রক্ষা করতে পারব এবং জান্নাতে প্রবেশ করতে পারব এটি এখানে সম্ভব তাই সফলতার খোঁজ যদি কেউ সন্ধান চান এখানে এই পৃথিবীতে তিনি ভুল করবেন যেহেতু এখানে সফলতা নেই আসলে সফলতা এখানে নেই এই জন্য ইমাম সাতমী রহমতুল্লাহ তার একটি কিতাব আল মোয়াফাকাতের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে পৃথিবীর কোথাও নিরঙ্কুশ বিনোদন আরাম সেটা পৃথিবীর কোথাও খেতে যান তাহলে কষ্ট আছে মানে সর্বাবস্থায় সেখানে কষ্ট রয়েছে নিয়ংকুশ, বিনোদন আরাম এবং প্রশান্তি এর জন্য শর্ত হচ্ছে দুটি যেটি মহিয়ানরা বলেছে তোর জাল পুরাণে কেরিমীর মধ্যে সাদ করেছেন ফ্যালা হলে সেখানে কোন আশঙ্কা থাকবে না কোনো দুশ্চিন্তা বলতে কিছুই থাকবে না যে ব্যক্তির আশঙ্কা উঠে গিয়েছে এবং দুশ্চিন্তা উঠে গিয়েছে সেই সবচেয়ে সফল কাম হয়েছে আর এটি একমাত্র জান্নাত ছাড়া আর কোথাও নেই পৃথিবীর কোন মানুষের আশঙ্কা উঠে যায়নি দুশ্চিন্তা পৃথিবীর কোন মানুষের উঠে যায়নি সুতরাং এটা এখানে সন্ধান করবেন না আমি ন মুসলিম ভাই বন্ধুদেরকে বলছি ধৈর্য ধারণ করত যেটি আগে বলা হয়েছে আমার নবী সাল্লাহাম তাকেই বলছেন সাবরান আল ইয়াসের ইনামা ও তোমাদেরকে ওয়াদা দিচ্ছি জান্নাতের কিন্তু আমি কিছু করি নেই তোমাদের জন্য আমি কিছু করতে পারিনি কিন্তু ইনামা ওয়েদাকুমুল জানা এই ওয়াদা তোমাদের দিচ্ছি সেটা হচ্ছে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দিচ্ছি আমার বন্ধুগণ সমাজ দিদি ভাই বোনেরা সুতরাং এখানে যদি আমরা চাই যেটি আমাদের হাতে নেই সেটি কিন্তু তালাশ করলে পাব না যেমন পুকুরে যদি আপনি ইলিশ মাছ তালাস করেন পুকুর পাবেন না পাবেন কিনা ইলিশ মাছ কোথায় থাকে পুকুর ইলিশ মাছ পাবেন তালাশ করছেন কেন আপনি সমুদ্রে যেতে হবে আপনাকে তালাশ করার জন্য যদি ইলিশ মাছ চান ঠিক জান্ন যেতে হলে জান্নাতের এই পথে আপনাকে বাড়াতে হবে জান্নাতের পথ নবী সাল্লাহাম নির্দিষ্ট করে গেছেন একটাই পথ एखे दुटी पथ नहीं पथ नहीं जरा दु तीन चार सत दस यथर गणना करविष्कार करी विभिन्न तरिका बनिए एक एशो छ तरिका दस की माधव दस की चिंताधारा विभिन्न ग्रुप दल एर मध्य भी जान पत्ना এমন পর্যায়ের আলেন যারা বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করার পর সৌদি আরবের সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করে এসেছে বুঝতে পেরেছেন কিনা এই সমস্ত লোকেরা বসে আছে আল্লাহ রা বোলা নির্দিষ্ট করে দিচ্ছেন হ্যা হ্যা বলা হয় তাকে আর কোন রাস্তা নেই মুস্তাকিম্যান একেবারে সরল সোজা সুতরাং এই রাস্তা থেকে একটু ডান বাম করার অর্থই হচ্ছে মূলত আপনি হয়তো সঠিক রাস্তা থেকে দূরে সরে যাচ্ছেন এই কথাটুকু আপনাদের স্মরণ থাকতে হবে এটি যতক্ষণ পর্যন্ত আপনাদের স্মরণ থাকবে ততক্ষণ পর্যন্ত শয়তান আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না শয়তানের দোষণরা আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না বন্ধুগণ একথা আমি এই জন্য বলছি আপনারা অনেকে শয়তানকে ভয় করছেন কিন্তু অনেকে শয়তানের খপরে পড়ে না মূলত শয়তানের দোষরদের খপ্পরে পড়ে যায় বুঝতে পেরেছেন কিনা কারণ রসুল হুদাসী সাল্লাম ওই হাদিস আব্দুল্লাহ মসুদান প্রত্যেকটি রাস্তার উপর একজন শতান দাঁড়িয়ে আছে যে তাকে ওই রাস্তার দিকে নিয়ে যায় আসেন আমার হুজুরের ভাই আথন দেখবেন যে একবার সোজা জান আসেন এই দরবারের সবচেয়ে শ্রেষ্ঠ দরবার এটা বিশ্ব বিশ্বকুতুবের দরবার এটা বিশ্ব অলির দরবার ইত্যাদি ইত্যাদি বুঝতে পেরেছেন কিনা ফলে আপনাকে ওই শয়তানের দোসররা নিয়ে যাবে কিন্তু আপনাকে ওই অলিতে গুলিতে নিয়ে যাচ্ছে মূল রাস্তা থেকে আপনাকে যখন অলিতে গুলিতে নিয়ে যাবে তখন অন্ধকার গুলি থেকে আর আপনি আলোতে আসতে পারবেন না সঠিক পথে আসতে পারবেন না সতর্ক থাকবেন এই জন্য আপনাদেরকে সতর্ক করে যাচ্ছি আজকে প্রোগ্রামের শেষ লগ্নে এটাচ্ছি রাজকীয় সৌদি দূতাবাসের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি তার পাশাপাশি আমি সুক্রিয়া আদায় করছি সৌদি আরবের সর্বোচ্চ কর্ণধার সৌদি আরবের সম্মানিত বাদশাহ বাদশাহ সালমানের ডাব আজিজ আল সরুল হাফিজাউল্লাহ তার এই উদ্যোগে সারা পৃথিবীর মধ্যে অসংখ্য মুসলিম বাইদেরকে ইসলাম যাতে করে হেফাজত করতে পারে ইসলামের এই মর্যাদাপূর্ণ এই মূল্যবান সম্পদকে যাতে করে সত্যিকারভাবে সংরক্ষণ করতে পারে এর জন্য কোন ধরনের হিসাব ছাড়া যেভাবে তারা ব্যয় করে যাচ্ছেন এই জন্য তাদের সুক্রিয় আদায় করছি আল্লাহ রাবুল্লাহ সুক্রিয়ার পর আমরা আশা করব আল্লাহ সোভানও তারা তাদের এই ব্যয়ের এই পথটাকে আরো ব্যাহত রাখবেন এরা আরও বৃদ্ধি করে দেবেন যাতে করে মুসলিম উম্মা এর মাধ্যমে উপকৃত হতে পারে আজকে যদি এই প্রোগ্রামের আয়োজন করা না হতো। তাহলে হয়তো এই নিলফামারিতে আমি এই প্রথমই এসেছি এরপরে আবার আসবো কিনা সেটাও আমি জানি না যদি এই প্রোগ্রামের আয়োজন না হতো সম্ভবত আমাদের শেখ আর কখনো আসেন নাই তো এভাবে আমাদেরও আশা হতো না হয়তো এই দিন এই প্রোগ্রামের আয়োজন হতো না ঠিক কিনা এই যে ব্যবস্থা করেছেন এই জন্য তাদের সুক্রিয় আদায় করতে হয় তাদের সুক্রিয় আদায় করতে হয় আমার নবী সাল্লাহাম বলছেন মাল্লাম যে মানুষের শক্রিয় আদায় করল না সে আল্লাহ রাবুল্লাহ সুক্রিয় আদায় করেনি বুঝতে পেরেছেন কিনা মানুষের কৃতজ্ঞতা আদায় করছি আপনাদের কৃতজ্ঞতা আদায় করছি শুক্র আদায় করছি এই জন্য আমরা অনেক কষ্ট করে আসলে আমি নিজেও মানে মাঝে মাঝে চিন্তা করতেছিলাম এখানে বসে বসে যে কত কষ্ট করে যে এখানে বসে আছে মানে সামান্য আলোচনা শোনার জন্য আমি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার অনেক ধৈর্য ধারণ করেছেন অনেক কষ্ট করেছেন যেভাবে ব্যবস্থাপনা করার দরকার ছিল আসলে সেভাবে আমরা করতে পারিনি এই আমি দুঃখিত দুঃখ প্রকাশ করছি পাশাপাশি আমি এই অঞ্চলের তৃণমূল আমলমী দিন এবং দিনা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সময় পাশ করেছে শেখ আব্দুল মালিকের সুক্রিয় আদায় করছি অনেক মানে পরিশ্রম করে এই প্রোগ্রামকে যেভাবে অর্গানাইজ করা দরকার প্রচেষ্টা করেছেন এই জন্য সুক্রিয় আদায় করছি আল্লাহ আবুল আহমিন আমাদের সবাইকে এই ক্ষুদ্র প্রচেষ্টাকে যেন কবুল করে বলুন আমিন